আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লন হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সালাত শুরু করি এবং শিশুর কান্না শুনে আমার সালাত সংক্ষেপ করে ফেলি কেননা আমি জানি শিশু কান্না করলে মায়ের মন খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে আনাস রদিয়াল্লাহ ত সূত্রে নবী সাল্লাল্লাহ আলু সাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেন